সাহাল রজিয়াল্লাহ তালান্নতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জনৈকা মহিলা নিকট লোক পাঠিয়ে বললেন তুমি তোমার গোলাম কাঠমিস্ত্রিকে বলো সে যেন আমার জন্য কাঠের মেম্বার বানিয়ে দেয় যাতে আমি বসতে পারি